সম্মানিত হাজরিনের একদম শেষ পর্যায়ে এসেছি আজকে আমাদের সামনে যে পর্যন্ত আর এখানে ইনশা আল্লাহ প্রথম আয়াতে এসেছে একশো নম্বর আয়াতে যে আল্লাহ তারা দোয়া গুলো শুনে এরকম তারা বলে রা খালা নার। ربنا انك من أن تدخل النار فقد اخزيتا وما للظالمين من انصار ربنا اننا سمعنا مناديا أن ينادي للايمان ان امن بربكم فامننا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابراء ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزينا يوم القيامه انك لا تخلف الميعاد এই দোয়াগুলো যারা তাদেরকে আল্লাহ বলেনের কত নম্বর আয়া থেকে দোয়া গুলো শুরু হয়েছে একশো বেরানব্বই থেকে শুরু হয়েছে বা একশো একানব্বই একশো থেকে মাঝখান থেকে শুরু হয়েছে আর হয়ে গেছে একশো মাত্র চার পাঁচটি লাইন এগুলো মুখস্থ করা কি অসম্ভব হয়ে যাবে বিশেষ করে আমরা যখন কোন জায়গায় আল্লাহর অপূর্ব সৃষ্টি নিদর্শন দেখতে চাই খুব সুন্দর একটা জায়গায় দেখতে গেলাম আল্লাহ তালার অপূর্ব নিদর্শন দেখে খুব ভালো লাগছে ওই সময় এই দোয়াগুলো পড়ার মধ্যে বেশি ফজিলত। যে আল্লাহর সৃষ্টি দেখে আমি চিন্তা করলাম আর আল্লাহ তালার প্রতি স্বীকৃতি দিলাম এবং এই উচলায় আল্লাহর কাছে কিছু দরখাস্ত দিয়ে দিলাম এই দরখাস্ত দিলে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে কবুল করে ফেলেন ইমামা শব্দ আমরা দোয়া করলে আল্লাহ তালা ইমিডিয়েটলি কবুল করে ফেলেন ইনস্টান কবুল করে ফেলেন এটার ইঙ্গিত আছে এখানে তবে আল্লাহ তালা এখানে কবুল করেন এবং আল্লাহ তালা যে কবুল করেন দোয়া করলে শুধু অনেকগুলো আয়াতে আল্লাহ করলে আল্লাহ কবুল করেন যখন আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে জিজ্ঞেস করে আপনি বলেন আমি খুব কাছে যে জোড়া করে তার দোয়া আমি কবুল করে ফেলি এক বেদুইন আল্লাহ জিজ্ঞেস করলো আমাদের রব কি খুব কাছে আস্তে আস্তে চলবে না একটু দূরে আসেন খুব জোরে করে বলতে হবে যে বলুন তাহলে ভালো করে শুনবেন না শুনবেন না আল্লাহ তাহলে আয়াত নাদ করে বললেন দেখেন ওয়াঈদ আসা আল্লাহ আমার বান্দারা যখন জিজ্ঞেস করে আমার বিষয়ে বলেন ফাইন কারিব আমি একদম কাছে তিনি আরশা আজিমে থাকলেও আমাদের এত কাছে আমি আপনার যত কাছে আছি আপনি যার পাশে বসে আছেন তিনি যত কাছে আছেন আল্লাহ তালা আরশা আজিম থেকে আপনার তার চেয়ে বেশি কাছে তার সৃষ্টি তার দেখা তার নিয়ন্ত্রণ কন্ট্রোল আপনার আমার চেয়ে অনেক বেশি তাহলে তারিফ সবচেয়ে আর আমি দোয়া কবুল করে ফেরি যখনই আমার কাছে দোয়া করা হয় এরপরে আল্লা তালা আরেকটি কথা বলে দিলেন যে আরেকটু বলি আমি তোমাদেরকে মিনকুম তোমরা যখনই কোনো নেক কাজ করো তাই এরকম দোয়া করো অথবা যে কোনো নেক কাজ করো যে কোন ভালো কাজ করো আমি কখনো তোমাদের ভালো কাজকে নষ্ট করে দেই না আমরা নষ্ট না করলে আল্লাহ আল্লাহতলা আমাদের ভালো কাজকে কখনো নষ্ট করেন না কারণ তিনি আমাদের ভালো কাজের ইন্তজার করতে থাকেন এবং তিনি সেটাকে সম্পূর্ণ হেফাজত করেন তিনি নষ্ট করেন না কোন পুরুষেরও না মহিলারও না তো অনেক জায়গায় তো মহিলা পুরুষ দুটা আল্লাহ তালা বলেন নাই তাই না শুধু তোমাদের কথা যেটা আরবিতে গ্রামারে মিলাইলে পুরুষদের অর্থে আসে মহিলাদের সেখানে সরাসরি আসে না কিন্তু মিন বাবি তাকলিব এটা জেনারেলি এটা বুঝা যায় আল্লাহ শুধু বলেন একদিন বলেন ইয়াসুল্লাহ হিজরাত হিজরতের ব্যাপারে যখন অনেক আলোচনা হয়েছে এই ব্যাপারে আল্লাহ তালা মহিলাদের কোন কিছু উল্লেখ করলেন না কোন সময় পুরুষরাও হিজরত করেছে আর মহিলারাও হিজরত করেছেন এবং মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি হিজরত করেছেন তিনি হচ্ছেন উম্মে উমা তো আল্লাহ তারা তখনই আজ করলেন যে মিন আও মিন্দাকারী আমি মহিলা হোক পুরুষ হোক কারো কোন বরবাদ করে দেই না নষ্ট করি না আল্লাহ আল্লাহতলা সবাইকে ইকুয়াল অপরচুনিটি দিয়েছেন নেক আমলের ক্ষেত্রে আল্লাহ তালা সবার আমলকে সমভাবে কবুল করেন হ্যাঁ ফিল্ড আলাদা করে দিয়েছেন কোন কোনো ক্ষেত্রে মহিলাদেরকেই আল্লাহ ওই কাজ করতে বলেছেন আবার কোন কোনো কাজ ঠিক করে দিয়েছেন পুরুষদেরকেই ওই কাজ করতে হবে আবার কোন কোন কোন কাজ আছে মহিলা পুরুষ উভয়ই করতে পারে তো সেটা আলাদা কিন্তু আল্লাহর কাছে নেকি পাওয়ার ক্ষেত্রে আল্লাহ তালা পুরুষ হওয়ার কারণে বেশি দেবেন মহিলাদেরকে কম দেবেন বা মহিলাদেরকে বেশি দেবেন পুরুষদেরকে কম দেবেন এমন নয় এই ক্ষেত্রে ইকুয়াল অপরচুনিটি আল্লাহ রবাহের সমস্ত বান্দাবান করেছেন তোমরা একে অপরের অংশ আমি এখানে কোনো পার্থক্য করি না বনি আদমকে আল্লাহ তালা ইকুয়ালি ট্রিট করেনাকমনা বনি আদম সমস্ত বনি আদমকে আল্লাহ তালা সম্মানিত করেছেন পুরুষ হোক অথবা মহিলা এখন আসল যারা হিজরত করেছে তাদের পুরস্কার আল্লাহ বলছেন এবং আল্লাহ করেছেন কয়েকটি কথা একটা হচ্ছে হিজরত করেছে এবং হিজরত করতে গিয়ে ঘর বাড়ি থেকে বহিষ্কৃত হয়েছে মক্কা বের করে দেওয়া না যখন চলে এসেছেন সাথে করে অনেকেই পরিবার পরিজনকেও আনতে পারেননি তাদেরকে রেখে আসতে হয়েছে টাকা পয়সা বাড়ি ঘর সমস্ত সহায় সম্পত্তি রেখে খালি হাতে কোথায় চলে এসেছেন মক্কা থেকে মদিনায় পৌঁছে গেছেন খালি হাতে চলে এসেছেন তাদের ঘর বাড়ি ছেড়ে এসেছেন ফিসাবিল এবং আমার রাস্তায় তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে তাদেরকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে মানসিক ভাবে নির্যাতন করা হয়েছে সামাজিক ভাবে বয়কট করা হয়েছে এবং এই বয়কট করা এবং নির্যাতন করা কষ্ট দেওয়া এই কাজ কি এই এক সময় হয়েছে নাকি সব সময় চলে আসছে সবসময় চলে আসে কেন পর্যন্ত চলবে যারা দিনের জন্য কাজ করবে এটা হচ্ছে নবীর কাজ করতে গেলে মানুষ শুধু মেহমানদারি করে না শুধু মেহমানদারি অপেক্ষা করা যাবে আমি দিনের কাজ করবো সবাই খালি আমাকে দাওয়াত দিবে আর মেহমানদারি করবে আজ পরীক্ষা নিরীক্ষা হবে না এটা কি নবীর সুন্নত কোন নবী জীবনে পরীক্ষা নিরীক্ষা ছাড়া একদম সম্মানের সাথে দুনিয়া থেকে পার হয়ে গেছেন কোন নবী নবী যদি নবীর মতে এত আদর্শ মানুষ পার হয়ে যেতে পারেন নাই তাহলে দা আইল আল্লাহর কাজ যারা করবেন দুনিয়াতে দিনের জন্য যারা কাজ করবেন দা আইল আল্লাহ কাজ করবেন তারা শুধু সম্মান শুধু সালাম করবে মানুষ আর কোন দিনের দুশ্মন তাদেরকে কষ্ট দিবে না এটা কি কল্পনা করা যায় না কখনোই না কোন জমানায় এটা ঘটেনি এই জমানায় কি করে আপনি আশা করেন প্রশ্নই আসেনা শূন্য তুলল এটা আল্লাহ তালা শুনল এতে বিধান সুনি হচ্ছে এখানে বিধান আফসুস বাংলাদেশ জন্য যখনই তাদের কাছে কোন রাসুল এসেছে তারা তাদের সঙ্গে উপহাস করেছে ঠাট্টা করেছে বিদ্রুপ করেছে আর সেটাতেও শুরু হয়েছে উপহাস ঠাট্টা বিদ্রুপ তারপরে কোন দিকে গিয়েছে অত্যাচার নির্যাতন এমনকি হত্যা করেছে জেল জুলুম থেকে শুরু করে ফাঁসি দিয়েছে হত্যা করেছে তাদেরকে বহিষ্কার করেছে কোনোটা বাদ দেয়নি এবং তাদেরকে যখন আক্রমণ করেছে তাদের যখন আক্রমণ প্রতিরোধ করার মতো সুযোগ ছিল কেটাল করার জেহাদ করার সেখানে তারা সেটা অস্ত্র হাতে নিয়ে নিতে হয়েছে আল্লাহ নব্বী অস্ত্র হাতে নেননি নিয়েছেন সাহাবিরা অস্ত্র হাতে নেননি নিয়েছেন ওইরকম যখন পরিবেশ হবে তখন তাও করতে হবে তাহলে আর যখন অস্ত্র হাতে নিয়ে আল্লাহর দিনের দুঃষ্দের মোকাবিলা করতে যায় তখন তারা আল্লাহর দুঃষ্ণদেরকে যেমন তারা কতল করে নিজেরাও কতল হয়ে যায় শাহাদ বরণ করতে হয় কোনোটাই তারা পর্বাহ করে না এই ত্যাগ তিতিক্ষা করে দিনের কাজ দ্বারা এগিয়ে নিয়ে যায় তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হচ্ছে লাউকা ফেরান তাদের জন্য একটা বড় পুরস্কার হচ্ছে আল্লাহ বলছেন তাদের সমস্ত গুণ মাফ করে দেবাহ আর আমি অবশ্যই তাদেরকে এমন এমনাত ঢুকিয়ে দেবো যা নিচ দিয়ে বিভিন্ন নহরগুলো প্রবাহিত হয়ে যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে এটা তাদের পাওনা পুরস্কার প্রতিদান আল্লাহ তার কাছে রয়েছে সবচেয়ে বড় পুরস্কার আল্লাহর আসতে কষ্ট দেওয়া এটা হয় কেন দায় আল্লাহর কাজ যারা করেন তাদেরকে কষ্ট দেয় আসলে তাদের অনেক দোষ তাদের অনেক ক্রাইম এগুলোকে ফলাও ফুটানো করে মাঝে মধ্যে প্রকাশ করা হয় কিন্তু আসল কারণ সেটা নয় আসল কারণ হচ্ছে দাওয়া ইল আল্লাহর কাজ কেন করে আল্লাহর দিকে কেন মানুষকে ডাকে আল্লাহ কি বলেছেন তাদের অপরাধ ছিল তাদের তারা আল্লাহ মহাশক্তিশালী সব্রশংসিত সে আল্লাহর প্রতি তারা ইমান এনেছিল করে তাদেরকে আল্লাহ পুরস্কার দেবেন কে আল্লাহ রাস্তায় কষ্ট বরম করা মানুষের জন্য সবচেয়ে বড় নে এসেছে হে আল্লাহ রসুল আমি যদি আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে সবর করি এবং আল্লাহর কাছে নেকি পাওয়ার আশা করি এবং সামনের দিকে এগিয়ে যাই সাহসিকতার সাথে ভীরু কাপড় দেখি দেখিয়ে পিছনের দিকে পালিয়ে না যাই তাহলে কি আল্লাহ তালা আমার গুনাগুলো সব মাফ করে দেবেন কালা নাম তিনি বলেন অবশ্যই আল্লাহ মাফ করে দেবেন তা আবার একটু পরে নবী করিম সাল্লা জিজ্ঞেস করেন কি বলেছিল প্রশ্নটা আবার করতো তিনি আবার ওই একই প্রশ্ন করলেন তখন তিনি বললেন না আল্লাহ মাফ করে দিবেন তবে যেগুলো হক নষ্ট করে দিয়েছে ওগুলো আল্লাহ মাফ করবে না এখনই এসে জিবরাইল আল ইসলাম আমাকে বলে দিলেন তাহলে আল্লাহর আশা হয়ে গেলে সবগুন মাফ কিন্তু মানুষের হক নষ্ট করলে মানুষের দানা পানা যদি শোধ না করে যায় সেটা আল্লাহ মাফ করবেন না তাহলে হকুল এবাদ কত বড় কথা তাই না হকুল এবাদকে হকুল্লাহ কে আল্লাহ মাফ করে দেবেন সহজেই কিন্তু মানুষে কষ্ট দেওয়া মানুষের হক নষ্ট করা এটা এমন বড় অপরাধ এটা আল্লাহ তালা মাফ করবেন না কেয়া মত দিন ওই ব্যক্তির নেকি দিয়ে শোধ করাবেন আল্লাহ তালা অনেক বড় পুরস্কার দেন তো কাজেই মানুষ যদি পুরস্কার পাইতে চায় আসল পাওনা পাইতে চায় আসল কামিয়াবি অর্জন করতে চায় তাহলে সেটা যেন আল্লাহ তালার কাছে আশা করে দুনিয়ার মধ্যে যত বড় পুরস্কার আর কামিয়াবি আর সার্থকতা সফলতা প্রতিষ্ঠা অর্জন করা যায় আখেরাতের তুলনায় সেটা কিছুই নয় আখরাত বিষ হয়ে গেলে দুনিয়া সব মাটি হয়ে গেল আর আখেরাত যদি কামিয়াবি নিশ্চিত থাকে দুনিয়ার ক্ষতি দুনিয়ার কষ্ট আল্লাহ রাস্তায় জেল জুলুম আল্লাহ রাস্তায় যান চলে যাওয়া এগুলো সবগুলা কি ক্ষতির কারণ সমস্ত লাভের কারণ হয়ে যাবে এর পর আল্লাহ তালা মোমেনদের সন্তার জন্য বলছেন দেখা গেছে দুনিয়ার মধ্যে মোমেনদের জীবনে পরীক্ষা নিরীক্ষা বেশি হয় আর কাহরিদের জীবনে কেমন জানে খালি সুখ শান্তি দেখা যায় তাহাদের বাবা তাদের প্রতিষ্ঠা তাদের সম্পদ তাদের দুনিয়া কামায় এবং এনজয় করা তো মমনের চেয়ে অনেক কয়েকগুন বেশি হয়ে যাচ্ছে ঠিক কিনা সেদিকে দৃষ্টি দিয়ে কোনো কোন মুসলমান মাঝে মধ্যে চিন্তা করে কি ব্যাপার আল্লাহকে ডেকেতে দেখাতে ঠকে গেলাম না আর আল্লাহকে না ডেকে তো দেখাতে খুব ভালো আছে এইটা হচ্ছে মানুষের জ্ঞানের অভাব ইমানের কমতি সত্যিকার জ্ঞান বুদ্ধির পরিচয় তা নয় এই জন্য আল্লাহ তালা ওই সমস্ত মোহামদিকে লক্ষ্য করে বলেন আসলে নবী করিমার মাধ্যমে তাদের দর্দন্ত প্রতাপ দিয়ে তাদের আনন্দ ফুর্তি দুনিয়া মজা এগুলো দিয়ে যেন আপনাকে তারা ধোকায় ফেলে না দেয় আসলে কি আমি ঠকে গেলাম নাকি এরকম দুশ্চিন্তাগ্রস্ত যারা না হয়ে যান এরকম জন্য কখনো আপনি না পড়েন তিনি আল্লাহ কখনো পড়েননি আমাদেরকে আমাদের মধ্যে মুসলমান যারা আসি মাঝে মধ্যে আমরা এরকম আমরা আমাদের মধ্যে মজবুতি থাকে না ইমানই দুর্বলতা দেখা যায় যে কতদিন মুসলমান এরকম সাফার করতেই থাকবে কতদিন মিডিয়ার মধ্যে আর কতদিন এরকম ভাবে মুসলমানদেরকে শুধুমাত্র তাদের বিরোধী একতরফা প্রপাগানটা চলতেই থাকবে এই পৃথিবীটা মনে হয় বিষময় হয়ে উঠেছে এরকম যারা চিন্তা করেন তাদের জন্য কাফেরদের এই সমস্ত খেল খেলতামাশা তাদের এই সমস্ত প্রতিষ্ঠা তাদের এই সমস্ত দুনিয়াকে নিয়ন্ত্রণ এগুলো যেন তোমাদেরকে ধোকায় ফেলে না দেয় তোমরা ভুল না বুঝো তাদেরকে আল্লাহ তালা কিছুদিন দেন মা তা অনকালীন অল্প দিন মাত্র তারা ভোগ করবে কতদিন ভোগ করবে দুনিয়াটা কতদিন পঞ্চাশ সাত সত্তর আশি একশো বছর সত্তর আশির বেশি বাসলে আর জীবনের কোনো স্বাদ আছে সব শেষ খালি কষ্ট বোঝা হয়ে যাক তো মাথা অনকালীন অল্প কয়েকটা দিন ভোগ করতে দেন দেন অস্থির হইেন না অস্ত্র শস্ত্র তাদের মিডিয়া তাদের প্রচেষ্টা এই সব কিছুকে লক্ষ্য করে আল্লাহ তালা বলছেন মুসলমান এগুলো দেখে আফসোস শুধু না করতে থাকে একটাই যে আমি আমার ইমানি দায়িত্ব পালন করেছি কি না এটাই খালি আমাদের হিসাব করার বিষয় আমি আমার দায়িত্ব পালন করলাম কিনা আপনি আপনার দায়িত্ব পালন করলেন কিনা এটা আমরা দেখব জয়, দেখবা বাজানো অথবা প্রপাগান্ডা তার এগেনস্ট করা এইটার হক বাতিল এখানেই প্রমাণ হয় না এই তো হল তাদের অবস্থা তার পরিবর্তে দুই আমি দুইটি দল কাফের দল আর মোমেনের দল কাফির দলের শাস্তির কথা বলে আল্লাহ তবে যারা আল্লাহকে ভয় করেছে তাদের রবকে ভয় করেছে ওই সমস্ত মোমেন যারা কষ্ট করে করে দুনিয়ায় এই জীবন কাটিয়েছে আর দুনিয়া সেজন্যুল কাফের মোমেন ও জান্নাতুল কাফের দুনিয়াটা কাফের জন্য একেবারে স্বর্গের মতো বেহস্তের মতো তার সব হালাল তার জন্য হারাম কিছু নাই আর ফুর্তি করা সব কিছু সে হালাল করে ফেলেছে আর মোমেনের জন্য একটু জেলখানার মতো কোন কোন মোমেন কত জেলখানায় মরতে হয় আর বাইরে যারা আছে তারাও একরকম জেলখানা কারণ হচ্ছে যে এটা হালাল না ওইটা নিষেধাজ্ঞা আছে হ্যাঁ এভাবে চলতে হবে ওদিকে যাওয়া যাবে না হিসাব করে করে পা দেওয়া লাগবে তাহলে অনেক নিয়ন্ত্রণ অনেক রেস্ট্রিকশন একদম কমপ্লিট ফ্রিডম নাই আমরা কমপ্লিট ফ্রিডম এনজয় করি না আমরা সম্পূর্ণ স্বাধীন নই যে ব্যক্তি কৃত দাস আমরা আল্লাহ তালার কৃত দাস না তো কৃতদাস স্বাধীন হয় কেন রাজনৈতিক স্বাধীনতা অতি সামান্য কিন্তু আসলে তো আমরা আল্লাহর গোলামই করি আল্লাহর গোলাম স্বাধীন হয় কাজেই আমরা মোমিন যারা সত্যিকার তারা একটা এক ধরনের এই জেলখানার মতো তাদের অনেক নিয়ন্ত্রণ আছে রেস্ট্রিকশন আছে এগুলো দিয়ে তারা দুনিয়ার মধ্যে জীবনকে পরিচালিত করে কিন্তু এই নিয়ন্ত্রণ তাদের জন্য কোনো কষ্টের কারণ হয় না কষ্ট লাগে নাকি নামাজ পড়তে খুব কষ্ট লাগছে হজ করতে কষ্ট আছে আপনি কি কষ্টে মরে যাচ্ছেন আপনার মনে অনেক আগ্রহ উদ্দীপনা তাই না যাচ্ছি। আপনি আপনি অত্যন্ত আগ্রহের সাথে এই কাজ করছেন যে কোনো অনেক কাজ করি আমরা অত্যন্ত আগ্রহের সাথে করি মহব্বতের সাথে করি তাজিমের সাথে করি আমরা জানি এর মধ্যে আমাদের কল্যাণ রয়েছে যখন লোকেরা খুব লেখাপড়া করে কষ্ট করে রাত জেগে জেগে লেখাপড়া করে ভালো রেজাল্ট করবে হ্যাঁ ডিগ্রি করবে আমি এ পাস করবে ডক্টরের ডিগ্রি নিবে ইত্যাদি করবে কষ্ট আসে না একটু কষ্টটা যে করে কষ্ট কেন করে কষ্টের পরে কি আসবে অনেক ভালো কিছু এনজয় করবে ঠিক কাজে দুনিয়ার ভালো কিছু পাওয়ার জন্য মানুষের দুনিয়াতে কষ্ট করতে হয় তা নাহলে দুনিয়ার ভালোটা এমনি করে পাওয়া যায় না তা আখ রাতের ভালো পাওয়ার জন্য মমিনাকে কষ্ট করেছে তারা আল্লাহকে ভয় করেছে তাদের রবকে ভয় করেছে এবং এই কষ্ট করে করে জীবনটাকে আল্লাহ করেছে পরোয়া করেনি দুশ্মনের মোকাবিলা করতেও পরোয়া করেনি তাদের জন্য আল্লাহ তালা এই জান্নাত তৈরি করে রেখেছেন সে আবার জান্নাতের পরিচয় দিলেন যে খাওয়ালি দিন এখানে অনেক তারা থাকবে চোরোদিন নহর গুলো প্রবাহিত হবে নুজুল আন্দিল্লা আল্লাহ পক্ষ থেকে তাদের জন্য আল্লাহ রেহমান আল্লাহ তালার এই কথাটা কত সুন্দর না যে তিনি আমাদের জন্য মেহমানদারি আমরা গেস্ট আর হোস্ট আল্লাহ এই কথা একবার দুইবার নয় অনেক জায়গা করোনায় আয়তো আল্লা পক্ষ থেকে সেই রবির পক্ষ থেকে মেহমান দাঁড়িয়ে তো আল্লাহর মেহমান যদি আমরা হতে পারি এটা কত ওরা কথা তার জন্য কিছু কষ্ট করতে হলে করতে হবে কষ্ট করে রোজা রাখছি কষ্ট করে তাহার যদি উঠে কষ্ট করে আমি নে কাজ করি কষ্ট করে গুণা থেকে দূরে থাকি ওমা ইন্দাল আবর শেষে আল্লাহ বলছেন যে মমিনের জন্য আল্লাহ সাংঘাতিক ভালো জিনিস খাই অত্যন্ত ভালো জিনিস এবং সেই ভালো জিনিসের ব্যাখ্যা আর কি হাজিসে এসেছে আদাত আমার নিকার বান্দাদের তৈরি করে রেখেছে কি মেহমানদারি দেখেনি যে কল্পনা করতে পারে না কি না জানে আমত সুখ শান্তি আল্লাহ জান্নাতে মানুষের জন্য তৈরি করে রেখেছেন মোমেনরা এরকম কাশ্মাকাশ এরকম সংগ্রাম মুখর জিন্দিগি যাপন করতে হচ্ছে আল্লাহর দিনের দুশ্মনরা তাদেরকে মেহমানদারি করছে না তাদের সঙ্গে দুশ্মনী করছে এখন দুশ্মনি করতে গেলে দেখা যায় যে অনেক সবর করা লাগে সে কথা একটু পরে বলবেন তার মধ্যে আল্লাহ তালা বলছেন যে আহলে কিতাব যারা আছে কিতাব তাদের মধ্যে আহলে কিতাব বলতে কোরআনে পাখি কয় গোষ্ঠীকে বোঝানো হয়েছে দুই গোষ্ঠী আলিয়াহুদ অন্ন সর ইহুদ এবং খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে যে তাদের মেজরিটি যদিও দিনকে বিরোধিতা করলো কিন্তু তাদের মধ্যে কিছু লোক পাওয়া গিয়েছে। যারা দিন ইসলামের দিকে চলে এসেছে এই বিষয়ে মিনাহ কিতাব আহলে কিতাবের মধ্যে এমন কিছু লোক আছে পাওয়া যায় লামাই উম্লা তারা আল্লাহর প্রতি ইমান আনে দেরি করে না তখন এই খবর পেয়েছে ওমা উনজুল্লা ইকুম আর তোমাদের কাছে যে কিতাব নাজিল হয়েছে তারা আল্লাহকে অনেক ভয় করে তারা আল্লাহকে অনেক ভয় করে তারা আল্লাহর আয়াতকে অল্প দামে বিক্রি করে দেয় না যে উবাই গ্রুপের মধ্যে কিছু এরকম পাওয়া গিয়েছে আহলে কিতাবের মধ্যে তারা ইমান এনেছে নবীকার জামালায় কিছু ঘটেছে ইমাম কাছে রহমতুল্লাহ বলেছেন যে একজন বড় আলেম ছিলেন তিনি যেই খবর পেলেন রসুল আসম এসেছেন নবুত নিয়ে এবং মদিনা হিজরত করে এসেছেন তিনি সঙ্গে সঙ্গে চলে গেছেন ওনার চেহারা দেখেছেন ওনার কথা শুনেছেন আর তিনি দেখলেন তিনি তাওরাত কিতাব যা পড়েছেন সব মিলে যাচ্ছে তিনি ইমান কবুল করে ফেললেন তিনি ইহুদি ছিলেন ইহুদুদের বেশ কয়েকজন তবে কয়েকজন আশার মাত্র হাতে গোনা কয়েকজন দশ জন পর্যন্ত পৌঁছে নাই দশের কম ছিল তাদের নাম্বার ইহুদুদের মধ্য থেকে বেশি দিন কবুল করেনি তবে ইহুদুদের তুলনায় খানদের মধ্যে এই দিন ইসলাম সম্পর্কে জানার পরে মানার এবং কবুল করার প্রবণতা বেশি তাদেরকে শুধু এই ইসলামের নিয়ামটা একটু তাদের কাছে তুলে ধরতে পারলে তারা সুযোগ পেলে আল্লাহ তো দিলে তা তাই কবুল করে ফেলে কিন্তু ইহুদিরা সহজে করবে খুব করবে না পার্থক্য আছে এই আল্লাহ তালা করছেন হেনবি আপনি দেখতে পাবেন ইমানদারদের জন্য বেশি দুঃমনি যারা করে তারা হচ্ছে ইহুদি এবং মশরেক এই দুই দল অথবা ইসলাম সম্পর্কে একটু জানার বোঝার এগিয়ে আসার ব্যাপারে আগ্রহী আছে এটা কিন্তু নাসারা মধ্যে আপনি বেশি পাবেন এই কথা কে বলেছেন আল্লাহ বলেছেন কাকে বলেছেন রাসুল্লাহ সাল্লা সব লক্ষ্য করে এবং তার মাধ্যমে আমাদেরকে এরকম যখন করে ফেলে আল্লাহ কিন্তু যারা এরকম করে তাদেরকে আল্লাহ ডবল নেকি দান করেন। ব্যক্তি আগের নবীর উপরে ইমান এনেছিল তার কিতাবের প্রতি পরে ইসলামকে পাওয়ার পরে ইসলামের নবীর উপর ইমান এনেছে কিতাবের উপর ইমান এনেছে আল্লাহ তালা তাকে ডবল নেকি দান করেন তার জন্য অনেক খোশকিসমত এরকম কিছু পাওয়া গিয়েছে ওই জামানায় এখনো মাঝে মধ্যে কিছু এরকম পাওয়া যায় নবী করিম সাল যার কাছে মোদিরা হিজরত করার আগে সাহাবিরা বেশ কিছু সাহাবি কোথায় হিজরত করলেন আবিিনিয়া মানি ইথিওপিয়াতে হিজরত করে চলে গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পরে সে বাদশাহ তাকে ডাকলেন তোমরা কারা কেন এসেছো কি সমাচার তারা তাদের পরিচয় তুলে ধরলেন এবং সেখানে যখন কোরআনে পাক থেকে ওনার সামনে তেলাবাদ করে আইন এই নাম শোনানো হলো হ্যাঁ পুরো কাহিনী এই কাহিনী পড়ে শোনানো হলো এই রাজা বাদশাহী তার সিংহাসনে বসে শুনছেন আর সাহাবিরা তার কাছে এগুলা তেলাবাদ করে শুনালো এবং বাদশাকে ঘিরে ধরে ছিলেন তার কাছে খ্রিস্ট ধর্মের পাদরি পোপরা আশেপাশে ছিল তারাও শুনতেছেন আর বাদশাহ শুনছে বাকা বাকাউ বলে হাহু এই সত্য কথা শুনে বাদশাহ তার সঙ্গে অনেক পাদরীরাও কান্না শুরু করে দিল আল্লাহ সহি কথা মরিয়াম সম্পর্কে এত সুন্দর সুস্পষ্ট কথা ঈশা আলাহাম এত সুন্দর সুস্পষ্ট কথা এবং পরবর্তী পর্দায় এবং তার ইন্তিকাল ইন্তিকাল হয়ে হয়ে গেল গেল ইন্তাল্লামের কাছে খবর পৌঁছলো তখন তিনি বললেন যে তোমাদের ভাই ওই বাদশাহ ইসলাম কবুল করে ফেলেছিলেন তিনি মনে মনে নাকি প্লানও করেছিলেন মুদিনায় আসবেন কিন্তু তার হায়াতে কুলাইনি তিনি ইন্তিকাল করে ফেলেছেন তিনি তখন বললেন যে তোমাদের ভাইটা ইন্তকাল হয়ে গেছে চলো আমরা তার প্রতি নামাজ তার জানাজা আদায় করে ফেলি সেখান থেকে গায়ে বানা প্রচলন হয় এটা নিয়ে এখতালাফ আছে যে নবী করিম সাল্লাম এই একবারই গায়ে বানা জানাজা পড়েছেন এটা ওনার জন্য খাস কি না আর পরে আর গায়ে বানা জানাজা এলাউড হবে না এটা নিয়ে ইমামদের মধ্যে এখতালাফ আছে অনেক ইমাম মনে করেন যে যেহেতু তিনি আর এর পরে আর কোন গায়ে বানা জানাজা পড়েননি কাজে আর গায়ে বানা জানাজা অ্যালাউড হবে না ওনার জন্য খাস ছিল এরপরে এটা মানসিক হয়ে গেছে আবার বাকিরা বলেছেন যে না এটা এখনো থাকবে আবার তিন নম্বর মত হচ্ছে যাদের জানাজা হয়ে যায় তাদের গায়ে বানা জানাজা পড়া যাবে না যাদের জানাজা হয় না তাদের তা পড়তে হবে যেমন নাজাশি ওখানে মুসলমান ছিল না ওনার ইন্তেকালে হয়ে যাবে ওনার জানাজা না পড়ে তারা দাফন করে দিয়েছে এই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম জানাজা পড়েছেন বলে ব্যাখ্যা করেছেন তো এই যে আহ কিতাবের অনুসারে ছিলেন নাজে এবং তার সঙ্গে কিছু পাদ্রী তারা এইভাবে যারাই ইসলাম কবুল করেছেন আল্লাহ তাদেরকে বলছেন এবং তারা আল্লাহ এবং কিছু পাদরি এবং ধর্মের গুরু ধর্মের আলেম ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে আছে ছিল যারা এই হক পাওয়ার পরে তারা বলে দেয় এই সমস্ত চিহ্ন মিলে গেছে তাদের কিতাবের মধ্যে এই আখিরি নবীর লক্ষণগুলো আখেরি আখিরি উম্মতের লক্ষণ কি হবে আখির কিতাবের পরিচয় কি সব দেওয়া আছে এগুলো দেখে তারা এগুলো লুকায় না তারা এগুলোরটি স্টিল কম বাট মেজরিটি কি জেনে শুনে ইসলামের বিরুদ্ধে দুশ্মনী অব্যাহত রেখেছে যেটা আপনারা শুনেছেন হিরাক্লিয়াস হেরাকাল রোমের সম্রাটের ব্যাপারে সে আল্লাহ চিঠি পরীক্ষা প্রমাণ পে তারপরে সে বুঝার পরে যখন দেখলো তা পাদ্রীরা কেউ গ্রহণ করছে না তখন সে বলল যে না আমি তোমাদেরকে দেখলাম বিনিময় না করে ইমান কবুল করে ফেলেছে তাদের জন্য তাদের রবির বিরাট পুরস্কার রয়েছে হিসাব নিশ্চয়ই আল্লাহ সহজে হিসাব নেন তারা কি কি নে কাজ করেছে কত বেশি পেতে পারেন এটা হিসাব করতে আল্লাহ কষ্ট হবে না নেকি সময় লাগবে না আর গুনার শাস্তি সময় লাগবে না কত মিলিয়ন কত বিলিয়ন মানুষ পৃথিবীতে এসেছে আদম আর ইসলাম থেকে নিয়ে আস পর্যন্ত এত মানুষের হিসাব আল্লাহ তালা এক কেমনে নেবেন এই প্রশ্ন কারো কার মাথায় যদি আসে তার উত্তর আল্লাহ দিয়ে দিয়েছেন ইন্ড হিসাব দ্রুত হিসাব নিয়ে ফেলবেন দুনিয়ার হিসাব আপনার আপনার মাথা দিয়ে আপনার মগজ দিয়ে আপনার বুদ্ধি আপনার ক্যাপাসিটি দিয়ে চিন্তা করেন আল্লাহ ক্যাপাসিটিকে তার ক্যাপাসিটি তার সেই কোয়ালিটি তার সেই যোগ্যতা তার ক্ষমতা আমরা তো কিছুইটা আর পাইনি তিনি এক কথা বলে দিয়েছেন তিনি অতি দ্রুত করে ফেলতে সক্ষম ফাইনাল আয়াতে আল্লাহ তালা মোদীকে নসিহা করছেন এই যে সংগ্রাম সংগ্রাম মুখর ইসলামী জিন্দিগি কাটিয়ে দুঃশনের দূষণী মোকাবেলা করে ইমানদার দায় আল্লাহ তার কাজ করে আল্লাহর জান্লাতের দিকে এগিয়ে যাবে তাদেরকে আল্লাহ এই সুরার শেষ আয়াতে নসিহা করছেন হে ইমানদার লোকেরা সবর কর আর মুসা বানি সবরের প্রতিযোগিতা করে একজন আরেকজনের থেকে বেশি সবর করার চেষ্টা করার চেষ্টা করায় তোমরা কামিয়াব হবে আল্লাহর আলমিন এই আয়াতগুলোর মধ্যে এই আয়াতার মধ্যে মোমিনদের জন্য অনেকগুলো নসিহা করেন এক নম্বরে সবেরু সবর করা শরীফে আল্লাহ নবী আলহী সালামকে মমিনদেরকে যে গুণটা আল্লাহ বেশি করে নেওয়ার জন্য বলেছেন সেই গুণটা হচ্ছে কতবার বলেছেন সবর করা সবর ছাড়া কোন নেক কাজ করা যায় না সবর ছাড়া আল্লাহর পথে টিকা যায় না সবরকে ওলামায় কেরাম তিন ভাগে ভাগ করেছেন তিন জিনিসের জন্য সবর করা লাগে মুদ্রা কথায় গোটা জিন্দিগির মধ্যে আল্লাহ সন্তুষ্ট আল্ এক নম্বর দুই নম্বর আসরু আনিল মা তিন নম্বর আসর আল মকদুরাত এক নম্বর হচ্ছে যে আল্লাহ তালার নেকির কাজগুলো করার জন্য দিনই জিন্দিগি যাপন করার জন্য এ বাদত করার জন্য সবর লাগবে কি লাগবে না নামাজটা ঠিকমতো করতে হলে ফজর নামাজ ঘুম করবানি করে সবরের সাথে উঠতে হবে না সামারে যখন এসব দেরিতে হয়ে যায় সবর করে অপেক্ষা করতে হবে তাহলে যে কোনো নেক কাজের সবল লাগবে দাওয়াইলা লর কাজ করতে গেলে সবল লাগবে নেকির কাজ সবর ছাড়া সম্ভব নয় তাদের সবর কমতি তারা পারবে না আর আমাদের জীবনে একটা আছে নেকির কাজ একটা আছে গুনার কাজ কোনটার জন্য সবর লাগে উভয়টার জন্য সবর লাগে সবর সার কোনটাই করা যাবে না তিন নম্বরটা হচ্ছে কালকে জুমার আগে এক ভাই ফোন করলেন খুব আপনাকে জুমার আগে কষ্ট দিচ্ছি আমার বেবি কে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তারে বলে ওনার ক্যান্সার হয়ে গেছে খুব অ্যাডভান্স স্টেজে আছে এই খবরটা পাওয়ার পরে কেরিকোন লাগে বলেন নিজের জন্য নিজের প্রিয়জনের জন্য সবার জন্য কষ্ট এখন না না আমি এটা মানতে পারি না এটা হইতে পারে না এই কথা বলে লাভ হবে এক লোকের কথা বলেছিলাম তার তখন ক্যান্সারের খবর হলো সে বলে যে ন আমি মরতে না আমার আরো দুইশো বছর বাসা দরকার আল্লাহ কি দুশো বছর তার কিসমত রেখেছে চলে যেতে হবে আমার অনেক কাজ বাকি আছে আমি এত সকাল মর্তে যাই না আল্লাহ যখন ফায়সাল্লাহ করে ফেলে বামদা আল্লাহর কি মেনে নেয় আমার আব্দুল রহমতুল্লাহ বলেছেন আসে আমাকে আল্লাহ তালা এমন ইতমিনান দান করেছেন আমি যখনই কোনো খবর পাই ভালোর সেটার জন্য আলহামদুলিল্লাহ যখন কোন খবর পাই আমার কষ্টের কারণ ঘটে গেছে সেটার জন্য আলহামদুলিল্লাহ আমি আল্লাহর ফয়সলার মধ্যে আছি কোনটা আল্লাহলা গুলোকে মেনে নেই এই হলো এসব সবরের কথা দুই নম্বর এসেছে অসবেরু অসবেরু বলতে একটু প্রতিযোগিতার মানে বেশি করে সবর যেখানে দরকার হয় এটার অর্থে আসে আর কে কারে বেশি সবর করলাম এইরকম একটা প্রতিযোগিতা হওয়া ক্ষেত্রে আল্লাহ তালা একটা আয়াতে বলেছেন মধ্যে তাই না যে এই জান্নাতের নামত গুলো বলে তিনি বলেন এই জান্নাতের নামত পাওয়ার জন্য যত প্রতিযোগী আছে সবাইকে প্রতিযোগিতা করতে বলা হোক সবাই প্রতিযোগিতা করুক কাজে একে অপরের আগে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকো প্রতিযোগিতা চালাও তাহলে ভালো কাজে প্রতিযোগিতা করা আল্লাহ তালা পছন্দ করেন এর মধ্যে কোন হিংসা বিদ্বেষ আসে না আমি কার বেশি তাক অর্জন করব, আমি কার বেশি ভালো চরিত্র অর্জন করবো এগুলো ভালো কাজ একে অপরচয় বেশি করা এটা আল্লাহ পছন্দ করে এরকম তোমরা সবেরু মোশা তো প্রতিযোগিতার অর্থ আসে আবার সাধারণ বেশি কষ্টের সাধারণের জন্য মোশা আসে যে উভয় ক্ষেত্রে তারা সবর করে তিন নম্বর বলেছেন রেতু মরাবতা করা রেতু মরাবতার অর্থ হচ্ছে দুটো অর্থ একটা হচ্ছে আল্লা ইবাদতে লেগে থাকা এই একটা অর্থ মানে বিরতিহীন এবাদত করা সোধা কথা যে মানে একটা লোকের জীবনে আবেগ বনে যাওয়া আল্লাহর ইবাদতে সে সহজে টায়ার হয় না গিভ করে না সে যত বেশি পারে আল্লাহর ইবাদতে লিপ্ত আছে মশগুল আছে এটার অর্থ কিন্তু আরেকটি বেশি অর্থ এসেছে ইসলামী ইসলামের পথে পাহারাদারের কাজ করা ইসলামের পথে পাহারাদারের কাজ করা সে বিষয়ে অনেক হাদিস জানবে আব্বাস বর্ণনা করেন রসুল বললেন আমি কি তোমাদেরকে বলবো কোন জিনিস দ্বারা আল্লাহ গুনা গুলোকে মুছে ফেলেন আর মানুষের আল্লাহর কাছে মর্যাদাকে আপ করে দেন উঁচু করে দেন আমি কি তোমাদেরকে বলবো? তারপরে তিনি উত্তর করলেন ইসবাক উদু এ আলাল মাকায় যে কয়েকটি আমল শোনো এগুলো গুনাম আফ করে দেবে আল্লাহর কাছে তোমাদের সান বাড়িয়ে দেবে এক নম্বর হচ্ছে ইসবাকুল উদু এ আলাল মাকায় খুব কষ্টের মধ্যে যখন কষ্ট বেশি লাগে তখন ভালো করে উজু করা শীতকালে গরম পানি নেই ঠান্ডা পানি এই সময় উজু করতে গিয়ে মধ্যে একটু ঠকানোর উজু করতে পারা এখন তো গরম পানি আছে কিন্তু দেশে যখন আমরা থাকি শীতকালে গরম পানি হাতের কাছে নেই পুকুরে উজু করি বা এখানে উজু করি তখন মানে ভালো করে ধুতে কষ্ট হবো হয় কোন রকমে একটু খালি একটু সেরে দেই। তাই না ওই সময় ভালো করে উজু করা ঠান্ডার মধ্যে কষ্ট হচ্ছে ওই সময় ভালো করে উঁচু করলে আল্লাহ বেশি গুণ মাফ করে দিবেন এবং সান উঁচু করে দিবেন এক নম্বর দুই নম্বর হচ্ছে বেশি বেশি করে মসজিদে দেওয়া সোজা কথা বেশি করে যে মসজিদে আসে প্রত্যেকটি নামাজকে জামাতের সাথে পরে এটি আরেকটি আমল যে তার গুণগুলোকে মুছে দেওয়া হচ্ছে আর তার সান আল্লাহর কাছে বাড়ানো হচ্ছে তিন নম্বর আমল হচ্ছে ইন্তদার সলা ইসিদের মসজিদের কখন হতে পারে যেমন মাগরী পড়লেন তারপরে সময় বেশি নাই আপনি বাসায় যাবেন সময় নষ্ট হবে আপনি মসজিদেই আছেন। আবার এক ঘন্টা পরে এসা হবে আপনি কোরআন শরীর করছেন তাসপি করছেন জিক্র করছেন দোয়া করছেন তারপরে ইস্তেফার করছেন মোনাদাত করছেন তাহলে আপনার কি হবে এটাও আপনার গুণাগোলাকে মাত করে দিতে থাকবে আর আল্লাহ কাছে সান বাড়তে থাকবে যে ব্যক্তি এরকম করে এই বসে থাকে আরেক নামাজের ইন্তজারে থাকে কারোর সাথে কথা গল্প করে না সেই ব্যক্তিকে আল্লাহ এমন নিয়ামত দেন এত পুরস্কার দেন এত সবাব দেন সেই যেন কন্টিনিউয়াস নামাজ পড়ছে এরকম সবাব দেবেন অথচ আপনি বসে আছেন কিন্তু কিছু লোক আমাদের মধ্যে থাকে এরকম তারা চুপ করে বসে থাকে না কি করে কথা চলে কিছু লোকে চেয়ারে বসে বসে চলতে থাকে মাঝে মাঝে আসি আমি দেখি হ্যাঁ এর গল্প চলছে মনে হয় একটা ক্লাবে আছে মার্শাল ভালো ওল্ড ক্লাবে বসে বসে গল্প চালাচ্ছে কিন্তু কি গল্প করতে গিয়ে মুখে স্বাদ লাগছে কিন্তু মিস করছেন কি গুনাগুলা মা ফার ছিল ওগুলা মিস হয়ে যাচ্ছে ওগুলা পেলেন না আল্লাহর কাছে এরকম কিছু কিসমত বলা লোক আমাদের সমাজে আসে না নাই আছে কেউ আমাকে প্রায় বলে একটু বলেন একটু নসিহত করেন তাদের কথায় আমরা একটু মাঝখানে নফর নামাজ পড়তে পারি না আমি বলবো যে বোধ জীবনে কোন মসজিদে কোন ইমাম এত নসিহত করা নাই ভাই যাই করছি এই বললেন কয়টা কাজের কথা আসলো ঠান্ডা পানি দিয়ে কষ্টের সঙ্গে উজু করা দুই নম্বর মসজিদে বেশি করে আসা তিন নম্বর এক নামাজের পরে আরেক নামাজের ইন্তজার করতে থাকা এই তিনটা আমল সমস্ত গুনাকে মুছে দেয় আল্লাহর কাছে সান বাড়িয়ে দেয় এখন থেকে এগুলো প্রাণ করা দরকার কিনা আল্লাহ তিনি এখন বলেন বললেন এই কাজ করলে তোমাদের আল্লাহর রাস্তায় পাহারাদির কাজ হয়ে গেল আল্লাহ রাস্তায় পাহারাদির কাজ হয়ে গেলো রবে তু যে আল্লাহ বলছে রেবাত করো সে রেবাতের কাজ করে ফেললা এটি একটি অর্থ কিন্তু অনেক তফসিরে এসেছে রেবাতের আরেকটি অর্থ আছে সেটা হচ্ছে আল মোরা ইসলামের সীমানা পাহারা দেওয়ার জন্য দুশ্মন যখন কোন মুসলিমদের উপর উপরে কৌমের আক্রমণ করে তাদের রাষ্ট্রে তাদের তাদের সীমানায় বর্ডারে পাহাড় কাজ করা আজ জেগে জেগে ওইটা হচ্ছে আসল রেবাত ওইটার ফজিলত অনেকগুণ বেশি এই এতক্ষণ যে রেবাতের ফজিলতের কথা আসছে যে পাহাড় তার চেয়ে ওইটার ফজিলত বেশি যে ইসলামের যদি মুসলিম কমের উপরে আক্রমণ করে তাদেরকে হালাক না করে দেয় সেই জন্য যে ব্যক্তি এই এই পাহারাদারি কাজ করে এই রেবাতের কথা আল্লাহ তালা এখানে বলেছেন যে দুশ্মনের মোকাবিলা করতে এবং পাহারাদারি কাজ করতে তোমাকে সবর লাগবে এই কাজ করো ব্যাপারে প্রচুর হাদিস এসেছে রেবা এক দিন আল্লাহর রাস্তায় পাহারাদি ডিউটি করা দুঃখন যাতে আক্রমণ না করতে পারে এটা সারা দুনিয়া এবং যা কিছু আছে এর মধ্যে তার চেয়ে বেশি উত্তম এবং পছন্দনীয় আল্লাহ যে আল্লাহ রাস্তা একদিন এক রাতের পাহারাদ ডিউটি করা এক মাসের রোজা রাখা এবং তাহারদের আমলের চেয়ে আল্লাহর কাছে বেশি উত্তম ইতা জরা আলহি আমল্লা দি কানাই আমাল যদি সে মরে যায় পাহারাদারি কাজ করতে তাহলে আল্লাহ কাছে তার আমল জারি থাকবে কেমত পর্যন্ত গেলেই তার আমল শেষ হয় না ওই পাহারাদারি কাজ করতে ওইখানে মারা গিয়েছেন ওই অবস্থায় তার আমলের আমল নামা খোলা আছে কন্টিনিউ করতেছে কেয়ামত পর্যন্ত মানে হয় সে কেয়ামত পর্যন্ত পাহারাদারি কাজ করছে ও উজরি আলহি রিস্ক হু আল্লাহ তাহলে তার রেজেক কবরের মধ্যে ঢুকাই দিবেন জান্নার থেকে রেজেক পাঠিয়ে দিবেন আমিনাল কবরের ফেকনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন কবর আজাব হবে না তাহলে আল্লাহর রাস্তায় এইরকম সোভান আল্লাহ আমল কত উত্তম আমল আর কি হাজি এসেছে কুলুমাই ইতামুলাহু আলা আমলিহি যে সব মানুষ মরে গেলেই তাদের আমল শেষ হয়ে যায় ছিল করে দেওয়া হয় ইল্লাল মোর তবে আল্লাহ রাস্তায় পাহারাতারি কাজ যিনি অব্যাহত থাকে কবর আজাব থেকে তাকে আল্লাহ তালা হেফাজত করেন আরেকটি হাতে সে করা হয়েছে যে কেমদিন যখন প্রথমে ফুক দেওয়া হবে সবাই যেভাবে বেহোস হয়ে যাবে সেই লোক বেহস হবে না সেখানেও আল্লাহ তাল্লাহ তাকে হেফাজত করবেন এরকম অনেক ফজিলতের কথা এসেছে আমরা শুনি ওসমান তিনি একদিন মিমবারে খোদ্ দিচ্ছেন রাসুল্লাহ আল্লাম শোনা আমি একটা হাদিস নবী করিম সাল্লাহসালাম থেকে শুনেছি তোমরা অনেকে বোধে এটা শুননি আমি অনেক দিন চিন্তা করি এটা বলি নাই তোমাদেরকে লুকিয়ে আসছি তোমরা বিশ্বাসই করবে না আমার থেকে আবার ওসমা উল্টা পাল্টা কথা শুরু করে দিয়েছে এখন সুমা বাদা আলি আনু হাদ্দি থাকুম এখন আমার মনে হলো না এতদিন গোপন রেখে দেওয়া ঠিক না আমি যখন জানি হাদিস্তা বলে দে আমি এখন বলি তারপরে তিনি বলেন আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি রেবা তুয়ৌমিন যে আল্লাহ রাস্তায় এই পাহারাদারে ডিউটি করা এক দিন হাজার দিনের যত নেক আমলা আছে তার চেয়ে বেশি উত্তম আল্লাহ এই রেবাতের কথা এখানে বলেছেন হাজি সাহাবারা কিভাবে রেবাতের কাজ করেছেন মানে আল্লাহ পাহারাদারের কাজ করেছেন আবুরাই হান এক সাহাবির আনহু তিনি বলেন আমরা নবী করিম ইসালামের সঙ্গে একটা যুদ্ধের মধ্যে ছিলাম যাপন করলাম এবং সেই রাত্রে যখন ঠান্ডা পড়ে কেমন ঠান্ডা আর সফরের হালতে ওনারা এতগুলো ল্যাপ টোষক কম্বল নিয়ে যান নাই রাত্রেবেলা মরুভূমির মধ্যে রাত্রি যাপন করছেন বলেছে এত ঠান্ডা ঠান্ডা থেকে আরম্ভ করে ঠান্ডা বাতাস দিনের বেলায় মরুভূমির বাতাস যেরকম গরম রাত্রে সেরকম ঠান্ডা আর সেদিন এত ঠান্ডা পড়লো এখন লোকরা সহ্য করতে না পেরে কেউ কেউ মাটি গর্ত করে মাটির মধ্যে ঢুকে গেল মানে এই যে বাতার জন্য গায়ে না লাগে আর উপরে একটা কাপড় দিয়ে মাথা ঢেকে গর্তের মধ্যে গিয়ে বসে থাকে যাতে করে বাতাসের হু হু বাতাস তার গায়ের ঠান্ডা বাতাস না আসে এত ঠান্ডা এরপরে নবীকারী ইমসাম বললেন যে ঠান্ডা অনেক পড়ছে শীতের সঙ্গে সংগ্রাম করছে সাহাবিরা কিন্তু এইটা এলাকা দুঃশনের এলাকা আশেপাশে আছে এখন সবাই যদি ঘুমিয়ে যায় দুঃখ আক্রমণ করে তো রাত্রে সব শেষ হয়ে যাবে তিনি বললেন তখন কে আসা আজকে রাত্রে আমাদেরকে দুশ্মন আসে কিনা এটা পাহারা দেওয়ার ডিউটি পালন করবে ঘুম বাদ দিয়ে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে ডিউটি করবে যে এই কাজ করবে ভলেন্টিয়ারলি আমি তার জন্য এমন দোয়া করবো তার জন্য বিশাল কিছু হয়ে যাবে আমি আমি ডিউটি করব। আলা উদনু তাহলে তুমি কাছে আসে আসলেন তুমি কে সাহাবি তার নাম বললেন আনসারি সাহাবি তখন নবী করিম সাল্লাম দোয়া করলেন তার জন্য অনেক দোয়া করলেন অনেক দোয়া করলেন তো আবু রাই হাজার করেছেন তিনি বলেন মা আমি যখন এত সুন্দর দোয়া তার জন্য শুনলাম আমি কোন হায়রি তার কিসমত কত ভালো আমি করলাম মিয়া আমিও যোগ দেব ডিউটির মধ্যে দোয়া শুনিয়া থাকতে পারলাম উদনু কাছে গেলাম আমার জন্য কিছু করলেন ওকে তারপরে তিনি বললেন হরিমাতিনারু আলাহ তারপরে তিনি একটি কথা বলে দিলেন যে যে চোখ রাস্তায় আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর ভয়ে জাহান নামের কথা চিন্তা করে চোখ দিয়ে পানি থাকে সেই চোখকে জাহান নামের আগুন থেকে হারাম করে দেওয়া হলো আর যে চোখ আল্লাহর রাস্তা পাহারা দেওয়ার দাঁড়িয়ে কাজ করলো সেই চোখকেও জাহান নামের আগুন থেকে হারাম করে দেওয়া হলো এভাবে আল্লাহ আল্লাহতালা শেষ করতেছেন আরেকটি শব্দ দিয়ে আল্লাহ আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমরা এখন এখানে দেখলেন আপনারা যে আমরা এই কাজ দুই রকম একটা আল্লাহর এবাদত করাটাও আল্লাহ রাস্তার পাহারাদার হিসেবে বোঝানো হয়েছে মসজিদের মধ্যে ইন্তজার করতে থাকা এইভাবে আরেকটা হলো যে আল্লাহ রাস্তার রাস্তায় পাহারাদারির কাজ করা একটাকে আমরা এবাদত বলি আরেকটা মনে করেন যে হাত বললেন বা কিছু বললেন যেটাই বলেন বললেন এখন দুটাই আল্লাহর রাস্তায় কাজ ফজিলত কোনটার বেশি রাত জেগে পাহারা দেওয়া আল্লাহ রাস্তায় ওইটার ফজিলত অনেক বেশি সেই ফজিলত নিয়ে দুই বড় আলেমের মধ্যে একটু চিঠিপত্র লেনদেন হল ওকে একজন হচ্ছেন ফদারিম আয়াদ আরেকজন হচ্ছেন আহ আবদুল্লাহ ইবনুল মোবারক আবদুল্লাহাদের ময়দানে আসেন আর তিনি বলছিলেন কিছুদিন আল্লাহর ইবাদত করি তখন তিনি তাকে চিঠি লিখে পাঠালেন তার এই গালকে ভিজিয়ে নিয়েছে চোখের পানি দিয়ে সে দেখুক যে আমাদের গরদান ভিজে গেছে আমাদের রক্ত দিয়ে পরে চিঠি পাওয়ার পরে যে চিঠি নিয়ে যাকে পাঠিয়ে দিয়েছিলেন তিনি সেই লোক ফদাই আয়াদ লম্বা আছে ঝড় করে পানি দিলো তিনি বুঝতে পড়ছিল। যে উনি অনেক ফজলেতের কাজে আছেন তারপর তিনি বলেন সদক আবু আব্দুর রহমান ও আবু আব্দুর রহমান আব্দুল মোবারক ঠিকই বলেছেন তিনি আমাকে উত্তম নসিহতি করেছেন তারপরে তিনি বললেন তুমি সবাই লেখাপড়া তখন তুমিটা পৌঁছিয়ে দিয়েছ তোমাকে আমি একটা হাদিস দিয়ে পুরস্কার দেব তুমি হাদিসটা লেখ তখন বললেন যে ফখহাদ হাদিস কেরা আহম ইলাই কিতাবনা তুমি যে আব্দুল ইবিনোবারক চিঠিটা আমাকে দিয়েছ আমি তোমাকে একটা হাদিস দিয়ে আজকে পুরস্কৃত করে তখন তিনি বললেন তিনি এক লোক বললেন ইয় রাসুল্লাহ এমন আমল দেন যে আমল করে আল্লাহ রাস করে মুজাহিদিন সাপেয়ে যাব সেই আমল করে জেহাদ না করে ওই সাবো সকলাস্তা ফালা তফতুর তুমি যেহাদ না করে মোজাহিদে সবের সমান পাইতে চাও তুমি কি তাহলে এমন নামাজ পড়তে পারবা যে আর থামবা টামাজারি করবানা ইয়াসুল্লাহ ইয় রাসুল্লাহ এইরকম আমুল করা তো আমার পক্ষে কোনদিন সম্ভব হবে না তখন তিনি বললেন ফলি নফসি তাও তুই এক সব কিছু এরকম যেগুলা বলছি এরকম সারা দিন রাত নামাজ কোনদিন ভাঙবে না এরকম করিয়ে যদি পড়ে তাও আল্লাহ রাস্তা জেহাদ করতে গিয়ে তারা পাবে সেটা সমান পাবে না আলিম তা আনফার মুজাহিদি তুলে হাসানা ইলে আসেরি এখন এই জমানায় কেউ যদি যে সমস্ত জায়গায় বিভিন্ন আমরা এখানে তিনি বিষয়গুলো নিয়ে এসেছেন সেই উপলক্ষে আমরা বললাম যে সত্যিকার অর্থে আল্লাহ রাস্তায় পাহারা এবং তার দিনের জন্য কাজ করা আল্লাহ তার কাছে কত পছন্দনীয় কাজ এবং এর আয়াতগুলোর সঙ্গে মিলালে আগের আয়াতের সঙ্গে এই কাজের জন্য সবর করা কষ্ট করা আল্লাহর কাছে কত পছন্দনীয় কাজ এগুলো করি শেষে আল্লাহ তালা বলে দিলেন হত্যা কর্ল আল্লাহ আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমরা কামিয়া হবে আল্লাহকে ভয় করার কথা দিয়ে তিনি এই সুরাকে শেষ করে দিলেন আল্লাহকে ভয় করা হচ্ছে মানুষের সর্বপ্রথম কাজ আল্লাহকে ভয় করা হচ্ছে মানুষের সর্বশেষ কাজ দুনিয়া সব কিছুতে আল্লাহর ভয় হচ্ছে মানুষের জন্য সমস্ত কিছুর মূল এই জন্য ইত্তপুল ইতগুলো করে দিলেন হে মাদ যেখানে থাকো আল্লাহকে ভয় করুহা আর কোন গুনা হয়ে গেলে সঙ্গে সঙ্গে নেক কাজ করে ফেল তাহলে আল্লাহ গুনাটাকে মুছে দেবেন তিন আর মানুষের সঙ্গে সুন্দর আচার ব্যবহার ব্যবহার করোনা তাহলে এই তিনটি কাজ যদি কেউ করে এটাই হচ্ছে তাকা লাখ মুহন তাহলে আশা করা যায় দুনিয়া এবং আখেরাতে কামিয়াব হয়ে যাবে আল্লাহকে ভয় করা এবং এ আগের কাজগুলো করলে আমাদের জীবনে আল্লাহ এবং আখেরাতে কামিয়াবি দান করবেন কে চায় না জীবনে কামিয়াবি অর্জন করতে কত তরিকায় মানুষ চেষ্টা করে কোন তরিকায় কামিয়াবি হবে আল্লাহতালা বলে দিয়েছেন এর মাধ্যমে সুরা আলী ইমরান তার শীর্ষ হয়ে গেল ইনশাল আগামী সপ্তাহে আমাদের তার শিশুর হবে সুরা